الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الذنون ولا يطيقه الوصفون ولا تغيره الحوادث ولا يكسد دوائر يعلم متاقل الجبال ومكائل البحار وعدد قسر الأمطار وعدد ورق الأشجار وعدد ما عظلم عليه الليل وأشرك عليه النهار ولا تآري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما هو الحي القيوم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي لا تراه الغيون ولا تخالده الذنون ولا يتفه الواسفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم متأقل الجبال ومكائل البحار وعدد قتر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه النهار ولا تآري منه سماء سماء ولا أرض أرضى ولا بحر ما في قاري ولا جبل ما في هو الحي القيام ورحمة الله ورحمة الله. <تصفيق> الحمد لله الحمد لله الذي لا تراه الغيون ولا تخالفه الذنون ولا يتفه الواسفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم متأقل الجبال ومكائل البحار وعدد قسر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه النهار ولا تآري منه سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوت نزلا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 اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البرية. وقال جل جلاله إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَ وَالْسِنُدُلَةِ وقال رسول الله صلى الله عليه وسلم فيأتي على أمة زمان يحبون خمسا وينسون خمسا يحبون الدنيا وينسون الآخرة يشبون الحياة وينثون الموت يشبون القسور وينثون القبور يشبون المال وينثون الحساب يشبون الخلق وينثون الخالق وقال رسول الله صلى الله عليه وسلم أنا برج منهم وبنظر آؤ সম্মানিত সদরে জলতা যদিও রাত্র ছোট হিসাবে মনে হয় এক তৃতীয়াংশ তার অতিবাহিত হতে চলছে বিদায় আমি আমার কথা লম্বা করব না कुरान जतटन करती सबसे दरखास्तर आलोक जाब आल्ला जिन सर्वप्रथम कर तौफिक दान कर समस्त उपस्थिति समग्र मुसलमान के अमल करार तौफिक दान करें ছোট্ট একটা প্রশ্ন উপস্থাপন করব আর এর আলোকে আলোকে জবাব তালাশ করব আমার প্রশ্ন হল যে রূপ মানুষ হিসাবে আমরা দুনিয়াতে পারাচ্ছি দুই চক্ষু দুই কান যেরকম মানুষের রূপ রূপরেখা এরকম মানুষ হিসাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তন বা আল্লাহর কাছে ফিরা যাওয়া আল্লাহ চান না অন্য কোন থিওরির মানুষ হিসাবে আল্লাহ প্রত্যেকের প্রত্যাবর্তনের আশা রাখেন জানি না আমার প্রশ্ন বুঝাইতে পারলাম কিনা আজকে যেরূপ আমরা মানুষ হিসাবে বর্তমানে বাস করতেছি বর্তমানে মানুষের থিওরি হল তিনটা কামানা খানা সুবা পাখানা কামাবো আরেকটা বাড়াইতে পারেন কামানা খানা সোনা সুবা পাখানা কামাবো খাবো ঘুমাবো সকালে খালি করব আবার কামানের জন্য দৌড়াবো এইভাবে জীবন কাটান এই রূপ মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরা যাওয়া আল্লাহ চান না কিরকম মানুষ রূপে ফেরা গেলে আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করতেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর মুকুট আল্লাহ মানুষের মাথায় পড়াইছেন ঠিক না যদিও তাকাইলে মানুষ দেখা যাবে অনেক প্রাণীর তুলনায় বড়ই ক্ষুদ্র বড়ই দুর্বল আরেক আল্লাহ স্বীকার করেছেন যে মানুষকে আমি বড় দুর্বল পয়দা করছি সরু জাহা হিদা মতুল খে মানুয়া আল্লাহ মানুষের গুণ বর্ণনা করছেন যে বড় দুর্বল বড় ক্ষুদ্র আল্লাহ সৃষ্টির ভিতরে এরকম সৃষ্টি আছে যাদের সামনে একটা মানুষের কতটুকু উনি নিজে বর্ণনা করতেছে আমার মাথা সাত আকাশের উপরে মাথা সাত আকাশের উপরে প্রত্যেক আকাশ মোটা হল পাঁচশো বৎসরের রাস্তা প্রত্যেক আকাশ মোটা কত রাস্তা। দুইটার দূরত্ব কতটুকু খামসুমিয়াতি আম দূরত্ব পাঁচশো বৎসরের তো উনি যদি মাথা উঠান তো ফাইদা রাত্রি ফে এটা নেওয়ার আর যদি পাও প্রসারিত করেন পরিজিলি তাহতাহ তার সাত জমিনের নিচে ডানা জানা, ছয় শত ডানা লউকাসা পা যদি দুই ডানা প্রসারিত করেন লগাতাল নগরিব নসি তাইলে দুই সীমান্ত ঢাকা যাবে দুই সীমান্ত আমি কোনদিন পুষ্টি লইরা দেখি নাই যে আমার শক্তি কতটুকু অথচ আজকে একটা মানুষ সাড়ে তিন তার হাতের সবাই হাতের না কিন্তু আমি সবাই হাতের তিন হাত না আমি শুধু আমার হাতের তিন হাত ঠিক না কি বলেন আমার কথা বোঝেন তো প্রত্যেক ব্যক্তি তার হাতের তিন হাত সাড়ে তিন হাত অন্যের হাতের না কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ হাতের সাড়ে তিন হাই একটা মানুষ কিন্তু তা সত্ত্বেও জিবরির আলহ ইসলামের সামনে তার কোনো পারসেন্টেজ আসে না ঠিক না আসবে আ। सत्य श्रेष्ठ मुकुटा तस्टी सड़ा केल्ला केदाय मेरे रो तो जे मानुषे थिरी आज के ब्रेन भी ढुका मानूष हिसाब से प्रत्यार्तन आल्ला चान ना আল্লাহ প্রত্যেক ব্যক্তি যে দুনিয়াতে মানুষ হিসাবে পারাচ্ছে তাকে আল্লাহ এরকম মানুষ হিসাবে ফিরা যাওয়া চান যেরকম মানুষ হিসাবে ফিরা যাওয়ার দ্বারা আল্লাহ যে সৃষ্টির মাঝে মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন এই শ্রেষ্ঠত্বের মান যেন ঠিক থাকে এই শ্রেষ্ঠত্ব যেন ঠিক থাকে এই জন্য আল্লাহ প্রত্যেক ব্যক্তির কাছ থেকে চান সে এরকম মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরো যে সমগ্র গাঠিতে সমগ্র সৃষ্টি তাকে সালাম দিতে বাধ্য হয় বুঝে আসছে আমার কথা বুঝে আসতেছে কথা যদি বুঝে না আসে তো বলবেন বন্ধ করা দিব আর আমি লম্বা করবো না প্রত্যেক মানুষ যাকে দুনিয়াতে মানুষ হিসাবে পা রাখার তৌফিক দিচ্ছেন চাই নরনারী হোক চাই নারী হোক চাই পুরুষ হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক চাই গ্রাম্য হোক চাই শহরের হোক চাই উচ্চ সোসাইটির হোক চাই নির্ম সোসাইটির হোক চাই উচ্চ বৃত্তের হোক আর নির্মবিত্তের হোক চাই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ হোক আর নির্মসম ক্ষমতা সম্পূর্ণ হোক চাই সমাজে তার কোনো বেলু নাই থাকো। প্রত্যেক ব্যক্তির থেকে আল্লাহ এই প্রত্যাশী এই কথা চান সেজন্য ওরকম মানুষ হিসাবে দুনিয়া থেকে ফিরে যেই মানুষ প্রত্যেক ঘাটিতে সালাম পাওয়ার উপযোগী বা প্রত্যেক মখলুক তাকে সালাম দিতে বাধ্য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 আর নির্মসম ক্ষমতা সম্পূর্ণ হোক চাই সমাজে তার কোন বেলু নাই থাকো প্রত্যেক ব্যক্তির থেকে আল্লাহ এই প্রত্যাশী এই কথা চান সেজন্য ওরকম মানুষ হিসাবে দুনিয়ার থেকে ফিরে যেই মানুষ প্রত্যেক ঘাঁটিতে সালাম পাওয়ার উপযোগী বা প্রত্যেক মখলুক তাকে সালাম দিতে বাধ্য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 और निर्मसम क्षमता सम्पूर्ण हो समेत बेलू नाई थक प्रत्येक व्यक्तर थे आल्ला प्रत्याशी कथा चान से जो ओरकम मानूष हिसाब से दुनिया फिर जेई मानूष प्रत्येक घाटी सालाम पवारी व प्रत्येक मखलूकता सालाम दीते बा সর্বশেষ আল্লাহ যেন নিজের সালামের মালা তার গলায় পড়াইতে পারেন আমরা তৈরি ভাইও মেরে আজিত আমরা বড় নবণ্য জিনিসের তৈরি কারো কোনো ব্যক্তিত্ব আল্লাহর সামনে নাই সমাজে আজকে ব্যক্তিত্ব থাকতে পারে সোসাইটি আজকে ভিন্ন হইতে পারে এরকম সোসাইটিও হইতে পারে যেখানে কোনোদিন বিদ্যুৎ চায় না আর এরকম সোসাইটির লোকও হইতে পারে যেখানে বিদ্যুৎ মাঝে মাঝে আসে যেই সোসাইটি থাকুক না কেন আর যত বড় আধিপত্যের মালিকই হোক না কেন আউার কাছে দুনিয়ার কোনো সোসাইটি দুনিয়ার কোনো আধিপত্য দুনিয়ার কোন সম্পদ দুনিয়ার কোনো পথ দুনিয়ার কোন সম্পদ দুনিয়ার কোন বৃত্তুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন জনবল মানব রচিত যত রীতি নীতি আছে এর মাঝে কোনো ব্যক্তির মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে তো প্রত্যেক ব্যক্তির মূল্য হল ওই জিনিসের ভিত্তিতে যেই জিনিসের ভিত্তিতে আল্লাহ প্রত্যেক মানুষের মূল্যকে নির্ধারণ করতেন ওই জিনিস যদি ওই সোসাইটির লোকের কাছে পাওয়া যায় যে সোসাইটিকে কেউ সোসাইটি বলে না দেখেন আমাদের সমাজে কিন্তু প্রত্যেক এলাকায় মেথর পট্টি আছে ঠিক না আছে না আগে তো ডাম্পিং হাউস বলতো না এটাকে কি বলতো প্রত্যেক এলাকায় ছিল এখন সুরেজ লাইন হওয়ার কারণে ওইগুলা উঠা গেছে আর আমাদের দেশে যে ছিল এরকম না এখনো উন্নত বিশ্বে আছে জাপানে এখনো পুরাতন পায়খানা আছে প্রতিদিন করে। আমার চোখে দেখা বলতেছি জাপানে এখনো আমাদের দেশের মতো পুরাতন পায়খানা আছে যেটা প্রতিদিন সকালবেলা সাফ করে ঢাকা শহরে আগে গরুর গাড়ি ছিল গরু একটা গরুনিয়া নিয়ে নিয়ে আসতো প্রতিদিন সকালে পায়খানা পরিষ্কার করে ওইটার ভিতরে ঘটতো ওইটা নিয়ে এক না। এরকম এখনো জাপানে আছে কিন্তু আমাদেরটা ছিল গরুর গাড়ি কদরটা হইল ইঞ্জিন চালিত গাড়ি আমাদেরটা হাতে উঠাইতে হয় কদরটা মেশিন দিয়ে উঠায় পাইপ ছেড়া দেয় পাইপে চাইনা সব নিয়ে আসে এখনো আছে যেটা বলতেছিলাম বা বুঝাইতে চাইতেছি যেই সোসাইটিতেই বাস করো আমাদের জিনিস না পানি দেখবেন দিকে ঠিক না যাওয়ার সময় ওইখানেই মেটরপট্টি আছে ঠিক না পাকিস্তান মাঠে আছে ঠিক না ঠিক ওই ঝাড়ুদার এও যদি ওই জিনিসকে অর্জন করে যেই জিনিসের দ্বারা আল্লাহ মানুষকে মূল্যায়ন করে তো কেমতের দিন গুলশান বানানিওয়ালা সোসাইটির ব্যক্তি যদি ওই জিনিসকে অর্জন না করে তো ওই এই সোসাইটির ব্যক্তি যে মূল্যায়নের জিনিসকে অর্জন করতে কোন সোসাইটির মেথোরপটির সোসাইটির ব্যক্তি যদি ওই মূল্যায়নের বস্তুকে অর্জন করে আর গুলশান দিকে ঠিক না যাওয়ার সময় ওইখানে মেটোর পট্টি আছে ঠিক না পাকিস্তান মাঠে আছে ঠিক না ঠিক ওই ঝাড়ুদার এ যদি ওই জিনিসকে অর্জন করে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 আর গুলশান বনারিয়ার বাড়ি দাঁড়ার ব্যক্তি যদি অর্জন না করে তাইলে এই মেথর পাড়ার ব্যক্তি তাকে সালাম দিতে দিতে জাননাতে চলে যাবে দিতে যাবে আর জান্নাতে যখন যাবে একটা কথা এই কথা বাস্তব যদিও বিজ্ঞানের যুগে আজকে বুঝে আসে না যদি বুঝে আসত তাহলে মুসলমানদের আজকে যে দুরবস্থা এই দুরবস্থা মুসলমানদের হতো না যা অর্জনীয় ছিল তা অর্জন করা ব্যতীত যেই জিনিসের ভিত্তিতে তার মূল্য ওই জিনিস অর্জন করা ব্যতীত যেই জিনিসের পিছনে তার পাই পরিমাণ আল্লাহ মূল্য নাই ওই জিনিসের পিছনে সে জান দিত না ওই জিনিসের জন্য কি করতো না জান দিত না জান তারও জানলিত না সে নিজেও না কিন্তু আফসোস আফসোস আফসোস মুসলমান আজকে তার মূল্যায়নের জিনিসও জানে না তার টুক দাম এটাও জানে না তার মূল্যায়ন কোন জিনিসে এটাও জানে না বিদায় সে আজকে দুনিয়ার বস্তুর পিছনে পাঁচ জিনিসকে আর পাঁচ জিনিসকে জানতে পাঁচ জিনিসকে স্মরণ রাখবে আর পাঁচ জিনিসকে ভুলে গেছে না ঠিক না খুব চিনে এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আখের জন্য মরতেও না মারতেও রাজি না আখের হাতকে ভুলে গেছে হায়াত কে খুব সরল রাখতে বাইচা থাকতে হবে মরতে রাজি না মৌত কে বুড়ালেন বাড়ালেন তৃতীয় বাড়িঘরকে খুব ভালোবাসে এই জন্য বাড়ি ছাড়তে চায় না দরকার হলে চাঁদ দিয়া দিতে চায় বাড়ির জন্য ঠিক না কিন্তু এই যে পাশেই কবরস্থান আছে এটা ভুলে গেল পাশেই কবরস্থান না এই যে এটাকে ভুলা গেছে মালকে খুব ভালোবাসে মালকে এরকম ভালোবাসে এরকম ভালোবাসে যে আসতে দাও হালাল হারামের কোনো করবা নাই আসতে দাও মাল চাই মাল চাই মাল চাই এত মাল হয়েছে যে সেও জানে না কত মাল হয়ে গেছে কিন্তু এর বিপরীতে যে হিসাব আছে এটাকে ভিড়া গেছে ঠিক না পঞ্চম সৃষ্টিকে খুব ভালোবাসে সৃষ্টির জন্য যান দিয়ে দিতেছে কিন্তু যে আবাহ পয়দা করতে তাকে ভিড়া গেছে আমার কথা বুঝে না আসলে বলবেন সৃষ্টিকে ভালোবাসে কিন্তু স্রুষ্ট অথচ আমিও এদের ধার দাঁড়বো না এরাও আমার ধার দাঁড়বে না আজকে আল্লাহ আমাদের ধার দাঁড়ে না আমরাও আল্লাহর ধার দাঁড়ি না ঠিক না এজন্য আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে ওই মানুষ হিসাবে যাওয়ার দুনিয়ার থেকে প্রত্যাবর্তনের আশা আকাঙ্ক্ষা রাখেন যেই মানুষ হিসাবে দুনিয়ার থেকে প্রত্যাবর্তন করলে আল্লাহর সমস্ত সৃষ্টি সমস্ত স্তরে তাকে সালাম দিবে সর্বশেষ আল্লাহ নিজে তার গলায় সালামের মালা পরাবে। এখন ওই মানুষ যায় কিভাবে হওয়া যায় কিভাবে সৃষ্টি তাকে সালাম দিবে সৃষ্টি এজন্য জন্য হাদিতে আসে বলে তোমরা ওরকম যদি হয়ে যাও যেরকম আল্লাহ চায় তো হাটে বাজারে রোডে কাজে বাড়িতে তোমাদের সাথে মুসাফা করবে মুসাফা করবে মুসাফা করবে যেই রূপে রূপ নেওয়া আল্লাহ চান একটা কথা কেনারা এখান শুধু এই রূপালা মানুষটাই মানুষ না এটাকে মানুষ বলে না এই জন্য যদি মানুষ বলতো যেই মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইতেন একটা কথা এটা দিনের ভিতরে বসান সমগ্র জগৎ কিন্তু আল্লাহর হুকুমের তৈরি ঠিক না চাই সেটা যত বিশাল হোক জিবরিল আলা ইসলামের বিশালত্ব আপনারা শুনলেন সেও কিন্তু হুকুমের তৈরি কতটুক হুকুম আল্লাহ বলতে কোন যাও সে সাথে সাথে অস্তিত্বে আসতে বাধ্য অথচই সাড়ে তিন আলা মানুষটাকে আল্লাহ হুকুম দিয়ে যার আশা আকাঙ্ক্ষা আপনারা বসা আছেন এই খোলা যাবে না আল্লাহ কুদরতি হাত দিয়া পয়দা করতেন কেউ যেন এটা ভাবে না যে এইভাবে দুনিয়ায় চলতেছি কেউ কেউ বলে না দুনিয়া রঙ্গময় যার মনে জাল না না দুনিয়া রঙ্গময় না আর যার মনে জাল তাও না অনার্থক তোমাকে আমাকে সৃষ্টি করা হয় নাই আপহাতি তোমার নামা কালাক না তোমা তোমাকে আমি অনার্থক সৃষ্টি করছি কোন সৃষ্টির এত ক্ষুদ্র জায়গায় আল্লাহ এত কুঠি ক্যামেরা লাগান নাই মানুষের একটা ক্ষুদ্র চোখে আল্লাহ তেরো কুঠি কেন রাফিট করতে তেরো কুঠি তুমি ভাইবো না আজকে ক্ষমতার বলে বা শক্তির বলে বা আধিপত্যের বলে বা জওয়ানির বলে বা পয়সার বলে বা সম্পত্তির বলে বা তুমি পদের বলে বা যেই কোনো জিনিসের বলে তুমি নিশাগ্রস্ত হয়ে এই কথা ভাইবো না যে তোমাকে আল্লাহ অনেক সৃষ্টি করছে তোমাকে হিসাব নিবে না তোমার মতো এক ক্ষুদ্র চোখ এরকম কোনো সৃষ্টি আল্লাহ নাই যে এত বড় বৃহত্তর জিনিসকে দিতেন তোমার মত ক্ষুদ্র একটা চোখে এক চোখে আল্লাহ তেরো কোটি ক্যামেরাকে হিট করতেন দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দুনিয়ার কোন সৃষ্টির ভিতরে আল্লাহ দেন নাই যে এতটু ক্ষুদ্র জায়গার ভিতরে আল্লাহ ছবি কোটি ক্যামেরা কে ফিট করবেন আজ পর্যন্ত বিজ্ঞান এরকম কোন জিনিস আবিষ্কার করতে পারে নাই যত বড় টেকনোলজিকেই বিজ্ঞান আবিষ্কার করুক না কেন এত ক্ষুদ্র জায়গার ভিতরে ১৩ কোটি কেন তেরো লক্ষ তেরো লক্ষ কেন ১৩ হাজার ক্যামেরাও ফিট করে দেখাইতে পারেন বোঝো বোঝো দিলের কান খুলে বোঝো তাফালিন বেশিদিন চলবে না আল্লাহ বোঝা দিতে কতদিন তুমি করবে লিকুল আজাল। তোমাকেও আমি সীমা রেখা দিয়া দুনিয়াতে পাঠাইছি শোনো শোনো তুমি তো চব দিয়া দাগ দিয়া এই কথা ভাবতে থাকো যে তেলা পোকরা ওই দাগের মুখের ভিতরে মুখ দিবে পা দিবে আর তার জীবনের লীলা খেলা শেষ আল্লাহ বলে তোমাকে আমি দাগ দিয়ে রাখছি ওই দাকে দিন তুমি পাড়া দিবে ওই দিন তোমার দিলা ফেলা হচ্ছে এটা না যে দাপটে ডাবিন তুমি না না না না তুমি মরিচিকায় বাচ্চা মরিচিকায় আজকে আমরা মরিচিকায় আছি মরিচিকায় ওই আল্লাহ যে আল্লাহ তেরো কুটি ক্যামেরা একটা ক্ষুদ্র চোখের ভিতরে লড়াই দিচ্ছেন ওই আল্লাহ অনার সব সৃষ্টি করেন না আহা, কেউ ভাবতে পারে আমার শরীর তো আমার সোসাইটি আমার খাদ্য আর আমার সেবা আর আমার চক্রের কারণে পরিচালিত হইতেছে না না না না। আল্লাহ পরিচালিত করতেছেন আল্লাহ যদি পরিচালনা দেন। তো কোন মার লাল নাই সে এক হয় না এই যে এক ফুটবল খেলা গেল শুধু শুধু আপনাদের জিনজিরার ছাদের উপরে কত কোটি টাকা উড়ানো হয়েছে কত কোটি টাকা জিনজিরা ছাদের উপরে আল্লাহ সত্য আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন আল্লাহ নিচেই বলেন আজ কুরু গাওয়াতেন সামি তোমাকে রক্ষণাবেক্ষণ আমি করতেছি ইয়া ইবেন আজম ইলা শান্তি ইহা আদম সন্তান সূর্যকে দেখো তার কিরণ কে দেখো তারা বিদ্যুতের প্লান্ট কাজ করবে না তোমরা চাগারটা জায়গায় মরা সাফ হয়ে যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আল্লাহ রক্ষণাবেক্ষণ করতে চান তিন ভিতর দিয়া চাইলা যদি এক টিকা নিচে করে নেই তাহলে তোমাদের দুনিয়াতে টিকা সম্ভব না সারা দুনিয়ায় তো সর উঠাইছে সারা দুনিয়া চিল্লাইতেছে কিছে। আবহাওয়া চেঞ্জ হয়ে যেতেছে আবহাওয়া চেঞ্জ হয়ে যেতেছে আবহাওয়া চেঞ্জ হয়ে যেতেছে না না না, আবহাওয়া চেঞ্জ হইতেছে না করতেছে এই জন্য আল্লাহ বসে দেখো সূর্য আর তার কিরণ দেখো তার প্রখরতা যদি একদিকে নিচে নামা দেলে তোমাদের অস্তিত্ব আর না সুন্দর ইলাল জিহা লিওয়া জিহা সমুদ্র দেখো আর তার তরঙ্গমালাকে দেখো যদি এক সমুদ্রের দেখো তারা দেখো যদি হুকুম সমুদ্রকে দেই তো এক যে তোমাদের জন্য যথেষ্ট যথেষ্ট কি যথেষ্ট না আর ছিল না সিডর হ্যাঁ দুনিয়ার কোন ক্ষমতা এ পর্যন্ত পারতে প্রতিরোধ করতে আ? আসে না টর্নেডু পারে দুনিয়ার কোন ক্ষমতা আল্লাহ ছোট দিয়া দেখায় যে থাকি তাইলো কান খুলে শুনি যেই আসি কান খুলে শুনি এই শরীর এমনি পরিচালিত না কণ্ঠ এক ফেরেস্তা বসা আছে যখন শ্বাস নেয় তো ফেরেস্তার অনুমতি চায় আন্ত্রুক আয় আল্লাহ শ্বাস ছাড়তে দিব না এখানেই বন্ধ করা দিব আল্লাহর হুকুম আসে ছাতে দাও তখন আবার যথেষ্ট কি যথেষ্ট না আর ছিল না সিডর দুনিয়ার কোন ক্ষমতা এ পর্যন্ত পারতে করতে হ্যাঁ আসে না পারে দুনিয়ার কোন ক্ষমতা আল্লাহ ছোট দিয়া দেখায় যে তোমাকে রক্ষণাবেক্ষণ আমি করতে যুবক থাকি কান তাইলে শুনি নারী থাকি তাইলেও কান খুলা শুনি যেই আসি কান খুলে শুনি এই শরীর এমনি পরিচালিত না কণ্ঠ এক ফেরস্তা বসা আছে যখন শ্বাস নেয় তো ফেরিস্তা অনুমতি চায় আন্ত্রিক আত্রুক আয় আল্লাহ শ্বাস ছাড়তে দিব না এখানে বন্ধ করা দিব আল্লাহর হুকুম আসে ছাতে দাও তখন আবার ছাড়ে এই জন্য শ্বাস মরে মরে হার্টা এগুলো তো বাহানা হ্যাঁ হাত দিতে মালাকুল মৌধকে যেদিন বলতে আল্লাহ রু উঠায় আসবা তুমি রু কবচ করবা রু তুমি নিয়ে আসবা তো বলতে মাপ চাই আমি করব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ উচ্চারণ করবে না আজ পর্যন্ত কেউ আসরাইলের নাম বলছে আমাদের প্রশাসনও তো নাম নিয়ে আর ঠিক না কে মারতে কে মারছে, কে মারতে কে মারতে মারতে তো আজ রাইল মারতে প্রথম তো তার নামে কে ছড়া দরকার ছিল ঠিক না তার নামই আসছে না আল্লাহ মৌতি মৃত্যুর জন্য আমি কারণ নির্ধারণ করব। কারণ নিয়া খুব আলোচনা হবে তোমার নাম কেউ নিবেই না তখন বলতে ঠিক আছে তাইলে আমি পারব এখন সময় তার নাম আসে না কি যেটা বলতে ছিলাম কণ্ঠ এক ফেরস্তা বসা যদি শ্বাসের উপরে আসে এক ফেরস্তা বসা একই নালী দিয়া খাদ্য একই নালি দিয়া পানি যুবক বাঁধতেছে আমি জোয়ানের যৌবনের জোয়ারে বাঁচতেছি মালওয়ালা বাঁধতেছে আমি মালের জোয়ারে বাসতেছি। না না তুমি কোনো জোয়ারে বাঁচতেছো না আল্লাহ তোমাকে বাসাইতেছে সেইতেছে তুমি বাড়তেছো না হাদের উপর এক বসা আছে আলো হাদিতে আলো নাই কোথায় পড়বে ওই বিদ্যার কাছে যাওয়ার তো সময়ই নেই যে বিদ্যা দ্বারা মানুষ মানুষ হওয়া যায় না হইলে তো দুনিয়ার থেকে বিদায় নিবে ওলা ইকা খেলা নাম চতুষ্পদ প্রাণীর মত এই জন্য আমার প্রশ্ন ছিল যে কিরকম মানুষ হিসাবে আল্লাহর কাছে গেলে সমগ্র সৃষ্টিও সালাম দিবে আর সর্বশেষ আল্লাহ সালামের মালা পড়াবে প্রয়োজন না দুটা জিনিসের প্রয়োজন এই ব্যক্তিকে সমস্ত যোগ্যতা দ্বারা সুসজ্জিত করতেন ঠিক না কোরানে আছে অপিয়ান প্রতি ফিরুন তুমি কোনদিন তোমার ভিতরে তালাস করল না যদি তোমার ভিতরে একটু চক্ষু লাগাইতা। বা একটু ডুব দিতাম বা তুমি তোমাকে নিয়ে যদি একটু চিন্তা তো তুমি আমাকে তোমার ভিতরে পাইতা। খুঁজা পাইতাম আর কোথাও নাই টাচ করে আর বইয়া দেখি না টাচ করে আর বলে না না বলে না কানের ভিতরে কি এরকম আছে কন্যাসিন লাগানো আছে যে কান শুনে দশ বছর পরে শুইনা বলতেছে তুমি অমুক না বলে না এরকম কি লাগায় দিচ্ছে এক এক নাকে পাঁচ লক্ষ করে সেল আছে কয় লক্ষ দুই নাকে হইল দশ লক্ষ সেল কিন্তু কুকুরের নাকে যেই সেল আছে এই সেল যদি মানুষের নাকে দিত তাইলে মানুষ তার নিজের দুর্গন্ধে মারা যেত নিজের দুর্গন্ধে নিজে এক কুকুরের নাকের ভিতরে পঁচিশ লক্ষ তেল আছে কয় লক্ষ আর মানুষের নাকে আছে মাত্র দশ লক্ষ কুকুরের তেল যদি মানুষকে দিয়া দিত আর মানুষের তা যদি কুকুরকে দিয়া দিত তাইলে মানুষ তার দুর্গন্ধে নিজে মেরা যেত বাড়ির পায়খানার দুর্গন্ধে মেরা যেত ওই নাক এত বড় কেমিস্ট্রি চিন্তা করতে পারেন কেমিস্ট্রি বুঝেন তো কত বড় কেমিস্ট্রি শুনতে আর রিপ্লাই দিতে ঠিক না গোলাপ চমবেলি সেটা সেটা আমি মেরে ব্যস্ত চিল্লানা ওই আল্লাহকে জিয়াল্লা মাকে বানাইলো জানলানা ওই আল্লাহর কাছে তোমার মূল্যায় কিসের চিনল না ওই আমরা তোমাকে কিরকম মানুষ হিসাবে যাওয়া চায় চিনল না বললে নখের মতো যদি দাঁত বাড়াই দিতি বাড়ত প্রতি সপ্তাহে কি বলেন নখের মতো যদি প্রতি সপ্তাহে দাঁত বাড়ত নখ বারো হয় না প্রতি সপ্তাহে কাটতে হয় না যদি দাঁত বাড়ত এরকম প্রতি সপ্তাহে এলে কি বলেন গুলশান বানানিওয়ালাদের বাড়িঘর বেচতে হইতো শুধু দাঁত কাটাইবে ঠিক না প্রতি সপ্তাহে যদি নখের মতো দাঁত বড় দুইটা হইতকে একটা চামচ দিয়ে দেখেন কথা বলতে পারবেন না একটু উঁচা করে দেখেন কথা বলা সম্ভব না ও যদি নখের মতোই দাঁতকে বাড়াই দিত প্রতি সপ্তাহে কাটতে হইতো তাইলে বড় বড় লিডারদের সিরিয়াল আগে থাকতো কেননা ওনাদের বেশি বলতে হয় তাইলে টার কাছে ঠিক না ওই আউ্লহ এমনি পরিচালিত হইতেছে না শরীর ওই আউ্লহ প্রত্যেক ব্যক্তির কাছ থেকে চাইতেছেন এরকম মানুষ হয়ে অস যেন তোমাকে আমি সালাম দিতে পারি সালাম আমার সৃষ্টি তোমাকে সালাম দিতে পারে এরকম মানুষ হিসাবে তুমি আমার কাছে আস এরকম মানুষ হইতে হইলে কিছু লাগবে না ওই শিক্ষায় শিক্ষিত হইতে হবে শোনেন একটা কথা বাস্তব যতদূর ডিগ্রি থাকুক না কেন কেউ আজ পর্যন্ত খতম করানোর জন্য এদেরকে ডাকবে মিলাদ কর্সিটির উনিও যেদিন মরবে ওদিনও কেউ ডাকবে কাউকে ডাকবে না বিদায় প্রত্যেক মানুষের সর্বপ্রথম জানা উচিত সর্বপ্রথম প্রত্যেক মানুষের এই কথা জানা উচিত যে কোন বিদ্যা শেখার দ্বারা আমি ওই জিনিসকে পাব। কোন বিদ্যা শিখলে আমি ওই জিনিসকে পাব। যেই জিনিসে আমাকে এরকম মানুষ মানাবে যেই মানুষ হওয়ার দ্বারা মৃত্যু লগ্ন থেকে সালাম শুরু হবে কবরে সালাম দিতে বাধ্য হবে কেমতের মাঠে আমাকে সালাম দিয়ে উঠাবে আমল্লামা ডাইন হাতে সালামের মাঝে আসবে গ্রামতের নিজ সকালে সালাম দিয়ে আমাকে জান্নাতের নাস্তা খাওয়াবে আর সালাম দিয়ে পুলসের রাত পর্যন্ত আমাকে পৌঁছাবে আর পুলসেরাতে সালাম দিয়ে আমাকে বিদ্যুতের গতিতে পার করবে জান্নাতের দুয়ারে পৌঁছার পরে ওই ফেরেস্তারা আমাকে সালাম দিবে ভিতরে যখন ঢুকব তো সর্বশেষ আল্লাহ নিজের কালামের মালা আমাকে পড়াবে এই জন্য এতটুকু ওই বিদ্যা শিখা ফর যেই বিদ্যার দ্বারা চব্বিশ ঘন্টার জীবন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী হয় এই দুটা জিনিসই ওই বিদ্যা সর্বপ্রথম শিক্ষা বিদ্যা শিখার মাঝে আমার চব্বিশ ঘন্টার জীবন আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অনুজায় হয় এখন অনেকে ভাববে ওই বিদ্যা যদি শিখি বা আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের উপরে যদি চলি তাহলে তো দুনিয়ার কিছুই করতে পারবো না আ? দুনিয়ার কিছুই করতে পারবো না আমাদেরকে এটা বুঝায় লাভ নাই আমেরিকা ক্যানাডা বাকি আছে বাকি গুরা শেষ বাকি গুরা শেষ সব সোসাইটি দেখছি গুড়া গুরা শেষ যে ওই বিদ্যা শিখলে আল্লাহ রসুরের হুকুমের উপরে চললে আমি যেরকম চাই এরকম চলতে পারব না এটা ভুল কথা হ্যাঁ হা হ্যাঁ হ্যাঁ যদি আমি ওর গোলাম হই যিনি আমাদের মহা দুশ্মন একটা কথা জেনে রাখেন শয়তান কিন্তু আপনার আমার চেক কম শিক্ষিত না ঠিক না আমি মুফতি সাহ আমার শয়তানও মুক্তি সাহ আমি ত্রিসত আমার শয়তান আরো বড় কী আমি যতটুক শিক্ষিত আমার শয়তান তার চেয়ে বেশি শিক্ষিত ওনার ছিল এক লক্ষ বছরের বছরের শুধু তিরিশ হাজার বৎসরের আবাদত ছিল আরোশের চতুর্দিকে চক্কর কাটা এক ধারে তিরিশ হাজার বৎসর চক্কর কাটতে আরোশের কপ করতে আরোশ তেরো হাজার বৎসর ফেরেস তাদেরকে ওয়ার্ক করছে বছর ওনার সাতটা বড় বড় ডিগ্রি ছিল কয়টা প্রথম আকাশে ঢাকা হয়তো ওনাকে আব্য দ্বিতীয় আকাশে তাহে তৃতীয় আকাশে আর চতুর্থ আকাশে তকি পঞ্চম আসমানে ওলি ষষ্ঠ আসমানে সপ্ত আসমানে আসা দিন আর যাদের আরবির সাথে সম্পর্ক আছে এরা এক একটা উপাধির কয়েক বলিয়াম না বিদায় শুধু ৩০ হাজার বৎসরের আবার ছিল আরো সে চতুর্দিকে চক্কর কাটা একাধারে ৩০ হাজার বৎসর চক্কর কাটতে আরো সে করতে আরো তেরো হাজার বৎসর ফেরেস তাদেরকে ওয়ার্ক করছে গত বছর ওনার ষাটটা বড় বড় ডিগ্রি ছিল প্রথম আকাশে ঢাকা হয়তো ওনাকে দ্বিতীয় আকাশে তাহে তৃতীয় আকাশে আর চতুর্থ আকাশে তকি পঞ্চম আসমানে ওলি ষষ্ঠ আসমানে সপ্ত আসমানে আসা আ और जब इससे सम्पर्क आरा एक उपाधिर कलियम करते शुद्ध त्रिस हजार बच्चर अबादे चतुर्दि चक्कर काटा दारे त्रिस हजार बस चक्कर काटते आड़ से कप करते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 আর যাদের আরো বিশ্বাসে সম্পর্ক আছে এরা এক একটা উপাদীর ব্যাখ্যা কয়েক বলিয়াম করতে পারবে ঠিক না বিদায় এত বিশাল ডিগ্রির অধিকারী সে আল্লাহর হুকুমের নাকুরমানি করার কারণে চিরদিনের বিতাড়িত হয়ে আছে। আর আল্লাহর সাথে ডাকায়া বাসা ডাকার শব্দে যদি বলেন তো সে আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে পাঙ্গা পাঙ্গা বোঝেন বোঝেন না আরে পুরান সামনে দাঁড়ায় বলতেছে সমস্ত কমদাকে আমি গুমরা করে ছেড়াবি ঠিক আজকে তার শিক্ষায় শিক্ষিত বিদায় ভাবতেছি যদি ওই শিক্ষা আমি শিখি যেই শিক্ষার মাঝে আমাকে ওই মানুষ বানাবে যেই মানুষ আল্লাহর কাছে পচলে আল্লাহ তাকে নিজ হাতে সালামের মালা পড়াবো শয়তান শিক্ষায় শিক্ষিত বিদায় আজকে ওই শিক্ষাকে শিখতেও রাজি না ওই শিক্ষাওয়ালাদেরকে দেখতেও রাজি না ওই শিক্ষাওয়ালাদেরকে থাকতে দিতেও রাজি না আর শিক্ষা ওালাদেরকে জমিনের উপরে থাকতে দিতে রাজি না কিন্তু ভাবেন ভাবেন মেরে ব্যস্ত ভাবেন এই দুনিয়াই দুনিয়া না এই দিনেই দিন না একদিন আপ্রাইলে থাবা অবশ্যই আসবে ঠিক না এই জন্য যেই বাড়িতে একজন প্রথম সবাইকে সম্বোধন করা বলে কান তো নাই কান যদি থাকত শ্রবণ শক্তি যদি আমাদের ওইরকম থাকতো তাহলে সবাই আমরা শুনতাম আত্মীয় যদি এই কবরস্থানে কেউ দাফন হয়ে থাকে তার বাড়িতে আছে প্রথম ফেরেস্তা আইসা বলে তিন কথা আিল আল অনকাতা তাবকুন। তোমরা কাদো কেন তোমাদের কান্নায় কোনো লাভ হবে না এর বয়স শেষ আর আশা শেষ বাংলাদেশের কোনো শিল্পপতি নাম বললে চিনবে না এরকম কোনো ব্যক্তি মনে হয় নাই মনে হয় আপনাদের মাতার উপরের এই ব্রিজও তার সিমেন্ট দিয়ে তৈরি অসুস্থ তখন আমি সিঙ্গাপুরে আমাদেরকে আমরা ইস্তেমা করতে গেছি ছেলেরা আসছে হুজুর আব্বা তো অসুস্থ একটু যদি এলিজাবেথ এদের দোয়া করতেন তা আমরা দেখতে গেছি যে না টিমার দাঁড়ি করাও তো কোন বিমারি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও যেভাবের বিষয়ে। আর আমাদের তো আগে বলাবে বে কিছুই যাওয়া উচিত ছিল আমাদের বাংলাদেশি যখন দেখতে গেছি তখন ওনাকে আমি দেখি নাই শুধু আর কিছু দেখি নাই ফেরেসটা ওই সময়ও যদি তাকে জিজ্ঞাসা করা হতো যে বস ওই ওই ফাইলগুলা এখনো সিগনেচার হয় নাই তো উনি পিএসকে পি বলতো যদি বাচ্চা যাই তাইলে ওই ফাইল গুলো অবশ্যই আশা তখনও দিলে বা না প্রথম বলে। শেষ। এই ব্যক্তির বয়সও শেষ কান্নার কোনো লাভ হবে না দ্বিতীয় বেরেজটা বলে দান বাকি আল ওগল এই ব্যক্তির ব্যস্ততা শেষ যেই ব্যস্তার কারণে ওই বিদ্যার দিকে কোনোদিনও নজর দিতে পারে নাই যেই বিদ্যা ব্যতীত পারফেক্ট ইনসান হওয়া যায় না যেই বিদ্যা ব্যতীত হওয়া যায় না যেই মানুষকে আল্লাহ সালামের মালা পড়াবে যেই বিদ্যা ব্যতীত ওই জিনিসের উপরে উঠা যায় না যেই জিনিসের উপরে উঠা ব্যতীত আসতে মানুষ হিসাবে যাওয়া যায় না তৃতীয় ফেরেস্তা বলবে জাহা বাকিল এর সমস্ত সম্পদ হাত ছাড়া আমাল দ্বিতীয় ফেরেস্তা বলে জালাল এস্তেমাল সব ব্যক্ততা শেষ আজকের পরে আর কেউ মোবাইলে একে আওয়াজ দিবে না এর নামে নাম্বারে আর কোনোদিন রিং বাজবে না কিন্তু এর সমস্ত ঘাটি এর সামনে রয়ে গেছে কবর সামনে হাসর, সামনে হিসাব সামনে পুলসেল সামনে জান্নাত তার জাহাঙ্গনাম সামনে সমস্ত কাটিয়ের সামনে এর ব্যস্ততা শেষ আজকে আমরা বললে কি বলে ভেরি বিজি আই এম ভেরি বিজি আই এম ভেরি বিজি আজকে একই শব্দ আমরা অনু ব্যস্ত আপনি যেই কোনো ব্যক্তিকে বলেন আজকে যে ভাই নামাজের সময় হয়ে গেছে সে কি বলবে আমি ব্যস্ত আমার কাছে সময় নাই অত আমি বলবো অর্চে হত আর কেউ নাই হত বাগানা হত অর্চে বড় হত বাগা অর বড় কপাল পোড়া আর অরচে বড় অকৃতজ্ঞ আর দুনিয়াতে কেউ নাই যাকে আল্লাহ পূর্ণ সুস্থতা দিল আর আল্লাহ যাকে আল্লাহ উন্নতি পাও যে আমরা অতবাবা অর্চে বড় অকৃতজ্ঞ অর্চে বড় নিম খারাপ আর অর বড় পোড়া কপাল কেউ নাই সময় নাই হজরত চলে দ্দিন আল্লাহ কে জিজ্ঞাস করছিলেন তুমি কি জানো তোমার মাঝে আমার মাঝে দূরত্ব কতটুকু তুমি কি জানো তোমার মাঝে আমার মাঝে পর্দা কতটুকু তো আল্লাহ বলছিলেন যে শুনো শুনো তোমার মাঝে আমার মাঝে সত্তর হাজার পর্দা কুল্লা সাথে কথা বলবো ফালা হিজাবাহ আমার মাঝে এদের মাঝে কোন পর্দা থাকবে না এই জন্যই আদিতে আসে পন্দা যখন শেষ জায়গায় তো আল্লাহ উপর থেকে বলতে থাকেন ইরফা আল হিজাব বাইনি ওয়া বাইনা আবি হামারা হামার বন্দার মাদের পর্দা দুলাকে সরা সরা সরা সরা সমুস্ত পর্দা সরতে থাকে ওয়াসাজিদ ইয়াসজু আলা কদামি আর রহমান যিনতা কিয়ালার কুদরতি পায় মাতা রাইসা যায় আর যখন বলতে থাকে সুবহান তখন আল্লাহ আওয়াজ দিতে থাকে সাবহান আদি ফসাবতু তুই আমাকে পুত পবিত্র বললি যাতে আমি পুত পবিত্র করে দিলাম যখনই বলে আলা তো আল্লাহ প্রতি বলেন আলাই তানি আমাকে মহান বললি যা মহানত্বের সার্টিফিকেটে বড় হতোবাজা কেউ নেই সময় নাই হজরত চলে আছে মেলা আমার জীবনের একটা ইতিহাস শুনাইতাম যে কোথায় কোন কিতাবে কোন জায়গায় লেখা আছে কিহুদিদের শুধু আমি কিহুদিদের সমান হবে ওই দিন থেকে মুসলমানদের সারা কুনিয়ায় বিজয়ের পালা শুরু হবে যে আল্লাহ তোকে সবকিছু দিল তুই বলতে আমার কাছে সময় নাই সামনে ঝুঁকার মতো সময় আমার কাছে নাই চারি পরে সমস্ত যার পিছে দৌলাইতো যার জন্য কিছু বিসর্জন দিতে আল্লাহকে পর্যন্ত বিসর্জন দিতে নিজের আখের পর্যন্ত বিসর্জন দিয়া দিতে ওই মাল আজকে হাত ছাড়া আমাল যদি ভালো হয় ভালো খারাপ হয় খারাপ ওই ব্যক্তির জন্য সুসংবাদের সার্টিফিকেট আমার কাছে ওই ব্যক্তির জন্য যে দুনিয়াকে বক্ষণ করতে তো হালাল করতে জালাল আর নিজের জীবনকে জীবিত আছি, খানা সোনা সুবা পাখানা কামাবো খাবো আর ঘুমাবো আর সকালে পায়খানা করে খালি করে আবার কামাইতে লাগবো ওই মানুষ হিসাবে আউ্লা কারো প্রত্যাবর্তনের আশা করেন না প্রত্যাবর্তনের প্রত্যেক ব্যক্তির আশা করেন যে তুমি এরকম মানুষ হিসাবে আমার কাছে সালামের মালা পড়াইতে পারি এটার জন্যই দুটা জিনিস যথেষ্ট আর বেশি কিছু না আজকে ওইটাই ওলামায়কেরা মোয়াজ মাহেলের ভিতরে বলতেছেন যদিও আমরা কর্ণপাত করি না সবাইকে আমল করার তৌকিক দান করেন চার মিনিট বেশি লোল্লাহ তাড়াতাড়ি কেন্দ্রে তিনটায় ব্যাংকের পর মাদ্রাসা